আলহামদুলিল্লাহ ও সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আপনারা জানেন বাংলায় আমরা আপনাদের জন্য একটি সুন্দর মনজ্ঞ ও জ্ঞান গর্ব অনুষ্ঠান উপহার দিয়ে থাকি যে অনুষ্ঠানে বিজ্ঞ ইসলামী চিন্তাবিজগণ আমাদের সামনে আমাদের আমন্ত্রণে উপস্থিত হন যাদের সাক্ষাৎকারে আমরা অত্যন্ত তথ্যবহুল জ্ঞান গর্ভ বিষয়গুলি আপনাদের দর্শক শ্রোতার মাঝে তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের একইভাবে এ আয়োজনে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলিম ইসলামী চিন্তাবিদ্রাহিম আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাকেও জানাচ্ছি মহাতারাম আমরা জানি একজন মৌমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ হলো তাহিদ কিন্তু এ একজন মানুষের মুহূর্তের মাঝেও হারিয়ে যেতে পারে আলহামদুলিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন মানুষের মধ্যে যেমন বুখারি হাসর অধ্যায় এসছে যে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে হে আদম আল্লাহর পক্ষ থেকে বলা হবে মিনকুল্লে আলফিনে আপনি এক হাজারের মধ্যে নয়শো জন তোমার ছেলে মেয়ে জাহার হায় হায় আদম থেকে কেয়ামত পর্যন্ত এটাই হিসাব যে তার ছেলে মেয়েদের মধ্যে শিশু পর্যন্ত বুড়ো হয়ে যাবে ভয়ের ছোট এই হিসাব সাহবাই কেরম ভয়ে ভীত হয়ে গেলেন হ্যাঁ রসুল তাহলে আমরা সেই একজন কে হতে পারবো তো নবজি বলেন আপসেরু তোমরা তো মুসলিম এই জাহান নামে যাওয়ার বিষয়টা মুসলিমদের জন্য না এটা হলো মুসলিম পৃথিবীতে আর বাকি একজন আল্লাহ আকবার তো যেটা আপনি প্রশ্ন করেছেন এই সিরিকে কারণেই প্রতি এক হাজার আদম সন্তানদের মধ্যে নয়শো জন নামে চলে যাবে তাহলে এই সিরিক বিষয়টি কত সূক্ষভাবে আমাদের জানা প্রয়োজন কত সূক্ষ্ম করেছি আমরা মোটামুটি না গিয়ে আমাদের জনগণ যাতে সহজে সেই জন্য তহিদ যেই তিন ভাগ তার বিপরীতে সিরিককে আমরা তিনটা ভাগ করে দিতে পারি শেরু শেরখ ফিল উলুহিয়া শেরখিল তিনটা ভাগ হয়ে গেল যেহেতু বিপরীত জিনিস বোঝা যায় তাহলে প্রথমে আসলে সির্কের ভয়াবহতা একটু আমার মনে হয় যেগুলো বড় সিরেক্ট আল্লাহকে তেরো নম্বর আয়াত দিয়েছেন হলেই হলো সেটা জোলমে আজিম সিরকের মধ্যে জলমে আজিমের নিচে কিছু নাই সবগুলি শিরিকেই জলমে আজিম এই জন্য আজগার যেটা যে উনি দেখতেছে একটু ভালো করে পড়ি এই যে সে লোক দেখালো এটা একটা মহাপাপ। এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আর তার ঠিকানা ক্ষেত্রে সির্ক আমরা তো তাহিদুর রুবের কথা বলছিলাম যে সব নামত আমাদের জীবনে আল্লাহ থেকে আসে এটা বিশ্বাস করা এটা হলো তাহিদুর রবু যিনি সব তিনি হলেন রব এখন এই যে সবকিছু আল্লাহ থেকে আমরা পাচ্ছি এর কোনো একটা জিনিস আল্লাহ দেন না বরং গাইরুল্লাহ দেয় গায় পক্ষ থেকে আসে এইটা বিশ্বাস করাটাই হলো হল এখন যদি কেউ বিশ্বাস করে যে আমি একটা ছেলে পেয়েছি হয়তো কোনো দরবার শরীফে কোনো পুজোর কাছে বা কোনো মাজারে বা কোথাও সে গিয়েছে সেরিক বেদাত করে ওখান থেকে এসেছে আল্লাহ তারকে একটা সন্তান দিলেন যাকে চান তিনি ছেলে সন্তান দান করেন এটা টোটালি ওনার জিনিস এই জন্য সব আমি একটা সন্তান নাই এমন নয় যে সন্তান শুধু আমাদেরই মাঝে মধ্যে থাকে না এমন নয় সারা জীবন চলে গেছে উনিও অনেক বয়স্ক হয়ে গেছেন সন্তান এসে যে একটা পবিত্র বংশধর আমাকে দান করে এইভাবে তো তারা যখন সন্তানহীন হয়েছিলেন তারা চেয়েছেন আল্লাহ যেমাত্র শহীদ মুসলিমে ইমান পর্বে কত সুন্দর একটা হাদিস রয়েছে যে হোদয় বিয়া সন্ধির পরের ভোরে নবীজি ফজর পড়ে শাহমিদের দিকে তাকিয়ে বসলেন রাত্রে বৃষ্টি হয়েছিল নবীজি বললেন যে আমার যে বান্দা বলেছে যে আল্লাহর অনুগ্রহে আল্লাহ রহমতে আমরা উনি দিয়েছেন এই কথাটা যে আমার বান্দা বান্দি বললো তারা আমার প্রতি মান আনলো এবং গ্রহ কুফরি করলো আচ্ছা লুকিয়ে গেলে উদিত হলে বিভিন্ন ওদের গ্রহ নক্ষত্রের চড়াই হলে বৃষ্টি হয় তারা এটা বিশ্বাস করত। তো আল্লাহ বলছেন যে আম্মা আমান কলা মতরিনা ইন কাজা ফাজানিকে কা বি যে বলল যে আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি গ্রহ নক্ষত্রের মারাত্মক কথা এইভাবেই সব জিনিস কিন্তু এইভাবে যেমন সুরান তারা বুঝে যে আল্লাহ দিয়েছেন অথচ তারপরে তারা কই এটা মূল জায়গার যাও তাহলে এই যে বলল না যে এটা আমার মাল আমি বাপের সূত্রে পেয়েছি আল্লাহর নাম যে না এটা একটা কুফর এটা একটা কুফর কোরআনে কারুদের কথা বলে আল্লাদের নাম করেছেন এটা আমার সম্বত্যেকে তো এইভাবে চলে আসে কো কি তুমি এগুলি তারপরে নাকি আমার না তো এইটা হলো কুফুরি যে দেওয়া জিনিসকে কেউ যদি মনে করে যে অন্য কেউ দিয়েছে গ্রহ নক্ষত্র থেকে বৃষ্টি এসেছে কোন হুজুর থেকে সন্তান এসেছে বা যেমন আজকাল বলা হয় প্রাকৃতিক আকাশে নিম্নচাপ হয়েছে বৃষ্টি হবে বৃষ্টি হতে পারে নিম্নচাপে বৃষ্টি দিবে নিম্নচাপ তো বৃষ্টি তৈরি একটা প্রক্রিয়া আল্লা তালা ওটা সৃষ্টি করেন ওইটারও সস্তা তিনি আবার বৃষ্টিরও সস্তা তিনি ম্যাগেরও সস্তা তিনি টোটাল সিস্টেম তাই ওনার উনি ওটা তৈরি করেছেন কেন আমাদেরকে বৃষ্টি দিবেন এখন যদি আমাদের মানুষ বলেছেন বাবা এই যা আছে আমার জীবনে সবই বাবার দানি অথচ বাবা হইলে ফকির আমরা মানুষেরা সব ফকির আমরা এক পরে বলেছিলাম কোরআনের সোরা আয়াত খুব সুন্দর বলছিলেন আপনি এ পর্যায়ে আমরা ছোট্ট বিরতির দিকে যাচ্ছি আবার ফিরে আসবো আপনার কাছে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে শুনছিলেন আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতির দিকে যাচ্ছি আবার ফিরে আসব। অপেক্ষা করবেন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 शनिवार पुन समचारकाल सा नीसिंग জীবনমনকে হলে জীবন মনকে উদ্ভাসিত কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র বিশ টিভি বাংলায় जानून शेई महान आल्ला ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এসেছি আপনাদের সামনে বিজ্ঞ আন ইসলামী চিন্তা বৃদ্ধির মূল্যবান সাক্ষাৎকার পর্ব নিয়ে আমাদের মাঝে সাক্ষাৎ দিচ্ছিলেন বিশিষ্ট আলিমি দিন মোহতারাম মফতিক কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব সাক্ষাৎ দিচ্ছিলাম আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান আবার আমরা ফিরে আসি মহাতারামের কাছে যে মহতারাম আমরা একটু শের বিষয়ে আপনাকে কিছু জিজ্ঞাসা করেছিলাম আপনি বলেছিলেন যে শের এটাও তিন ভাগে বিভক্ত করা যেতে পারে যেমন কেউ যদি নির্বাচনকালে তিনি কোনো মাজারে গেলেন আর বিশেষ যে মাজারে যিনি শুয়ে আছেন ক্ষমতায় তিনি আসলে বসা উনি নামান ওনার কাছে যেতে হবে ওনার কাছে গিয়ে একটু ওখানে তুমি বলো হে আল্লাহ আপনি হলেন সাম্রাজ্যের মালিক তু তিল মুল্কা মন্তা যাকে চান আপনি রাজত্ব দান করেন চালাবো ইসলামের আলোকে মসজিদে বা এই ধরনের আর রাষ্ট্রীয় জীবনটাকে চালাবো অন্য চিন্তার আলোকে তাহলে এটা কি হইতে হবে আমার যিনি রব তিনি আমাকে সব দিবেন আমার যাবতীয় দুনিয়ার জীবনে যা লাগবে সব দেবেন আমার চলার জন্য আমার মনোজগতকে সমৃদ্ধ করার জন্য আমার সমাজ রাষ্ট্র আমি যে পরিবেশে আছি এইটা চালাবার জন্য যে আইন বিধান সংবিধান হুকুম আকাম নির্দেশনা হেদায়ত যা লাগবে সেই সব উনি দেবেন এটা তো অসম্ভব কথা যে কিছু ক্ষেত্রে আমি আল্লাহকে মানবো আল্লাহর হুকুমগুলি নেব। আর কিছু ক্ষেত্রে আমি হাকিম হয়ে গেলাম আমি আইনদাতা হয়ে গেলাম আমি দেবতা মাহবুদ হয়ে গেলাম এটি তো আল্লাহ বলেছেন দিন তো জীবনবিধানে কিভাবে চলবো জীবন চালাবো এটাই তো দিন তো দিনের কোনো কিছু জীবন বিধানের কোন কিছুই তারা কোন সৃষ্টিরা এটা তৈরি করতে পারে না তাহলে কেউ যদি জীবনের একটা ক্ষেত্রকে বাদ দিয়ে দিল যে এই ক্ষেত্রে আল্লাহর কোন অধিকার নাই এগুলি যা দেবো বিধান সব আমরা তাহলে তো সেরকিপি রুবা করলো সে কারণ রব যিনি বিধান যিনি দেবেনা সবকিছু উনি দাতা সবকিছু উনি দেবেন এটা ওনার সামনে রুবু বিয়া তো এই জন্য যেটা সুন্দর কথা বলেছেন আজকের পৃথিবীতে বহু দেশ কিন্তু এই শের কীভি রুবাতে লিপ্ত কারণ তারা আইন বিধানগুলো যেটা আল্লাহ দিচ্ছেন সেই জায়গায় সেগুলি বর্জন করে তারা নিজেরা রব হয়ে গেলেন এটাই তো সন্ন্যাসী শ্রেণীকে রব বানিয়ে ফেলেছে এটা যখন অভিযোগ দিলেন আদি ইবনে হাতে বললো ইহুদি খ্রিস্টানরা তাদের আহ্বার রোহবানকে পূজা করে না তো কোরআন কেন অভিযোগ দিল ফিল এখন যদি আমরা মানুষেরা কোন আইন বিধান তৈরি করি কোরআন বাদ দিয়ে আর সেই আইন বিধান যদি কেউ মেনে নিল আমি সালাত পালন করি কিন্তু সে আল্লাহর বিধান মানতে চায় না আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র বা আল্লাহর বিধান অনুযায়ী জীবনের সর্বক্ষেত্রটাকে পরিচালনা করতে চায় না ইসলামে কি আইন শুধু সে লঙ্ঘন করেছে একটা শুধু একটা তার জীবনের পার্সেন্টে সে আল্লাহ মেনে এক পার্সেন্টে গেছে বললো কি এটা পারবো না আমার আবার অস্তাক পরে অস্বীকার করলো অহংকার করলো বলে দিয়েছেন তোমার রবের কসম তারা ইমানদার হবে না কতক্ষণ পর্যন্ত হাত্তায় হাক যাবৎ তোমাকে বিচারক মানবে যত রকমের তাদের ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা আছে এই জাতীয় সকল কিছুতে বিচারক হলেন মোহাম্মদ রসুল মানে তার নিয়ে আসা সহি সন্না করি মাপকাঠি বিচারের সংবিধান আবার আমাদের সমাজে এমন কিছু আমরা মানুষকে পেয়ে থাকি হয়তোবা তারা শয়তানের চক্রান্তে বা প্ররোচনা করে থাকেন নিজে সালাত বা করেন বা ইসলামের আরো কিছু কাজও করেন আবার দেখা যায় যে তারা মুসলিমদেরকে যে একদল মুনাফেক যুদ্ধেদের ব্যাপারে দেখেন আজকাল অনেকে কিন্তু সমাজে আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে আলেম হওয়ার কারণে আলেম বিদ্বেষ যদি এই কারণে কেউ আলেমকে সমালোচনা করে ঘৃণা করে তো সে কিন্তু আসবে মোনাফেকরা বলছিল যে মা রায় মিসা বুতু নাম আলসুনান মিথ্য কথা বললে নজিল্লা তারপরে আজমান আয়েন্দাল্লাহ যুদ্ধের মধ্যে কাপুরুষ এরকম আর কাউকে দেখিনি নওয়াজিল্লাহ এই সমালোচনার পরে যারা বিশ্ববিজয়ী মহাবীর ছিলেন সবচেয়ে মহামানব ছিলেন তাদেরকে মনাফেকরা এইভাবে যখন কটুক্তি করলো তখন একজন বিদ্রুপ করো কোন অজুহাত আপত্তি শোনা হবে না তোমরা করেছো অত্যন্ত বিষয়টি গুরুত্বপূর্ণ এবং জটিল বটে কারণ একজন মানুষ তার মাঝে পালনের ক্ষেত্রে দুর্বলতা থাকতে পারে কিন্তু অন্যকে ইসলামের বিষয়কে কেন্দ্র করে সে ঠাট্টা করতে পারে একজন মানুষ একজন পুরুষ হয়তো তিনি রাখার নিয়ম কিন্তু যদি তিনি মুসলিম ও ঠাট্টা বিদ্রোপ করেন এই কারণে তাহলে কি তার ইমান থাকতে পারে না ঠাট্টা করলে কিন্তু এটা কুফুর ডাইরেক্ট কুপুর দি যেটা মতামতের ভাবে যেটা প্রমাণিত যেটা ইসলামের জিনিস ঠাট্টা করলে ঘৃণা করলে না সমস্ত আমার একবারে জীবনে যা করেছে সব বাতিল করে দিয়েছেন আল্লাহ তাহলে আমরা বলতে পারি একজন মেয়ে মানুষ ইসলামের বিধান অনুযায়ী সুন্দর হেজাব ব্যবহার করছে আরেকজন বানায়নি মেয়েরা হেজাবতে হবে যদি কোন আলিমুল বানিয়ে এটা দিত তাহলে আলিমের গায়ে লাগতো কিন্তু এটা তো দিয়েছেন কি রব্র আলামী তারপর ইউদ্ন আলাই হিনের তারপরে বের হবে ডাই কোরআনের নির্দেশ তাহলে এটাকেও কেউ করলে কোরআনের উপরে গেল আর কোরআনের উপরে যাওয়ার অর্থ হলো কোরআনের যিনি নাজিল কারি আল্লাহবুল্লা আলহামীদ তাকে বিদ্রোপ করা হলো ইনসাল আমাদের দুই এক মজলিস তো শের কিফিল উলুহিয়া তার বিপরীত রুব বিহার মধ্যে শেখ ছিল যেগুলি নিয়ম দিয়েছেন আল্লাহ আর আমি মনে করলাম আল্লাহ না আর যেন দিয়েছে এটা একটা শির্ক একটা হলো এখন সব আবাদত যাবে আমার থেকে আল্লাহর কাছে সরাসরি ডাইরেক্ট কোনো বায়ো মিডিয়া নেই কারো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো আবাদতের সেই আবাদত যদি আমি আল্লাহকে না দিয়া অন্যকে দিলাম অন্য কাউকে দিলাম বা কোনো বায়ো মিডিয়াকে দিলাম আল্লাহর কাছে পৌঁছাবার কথা বলে তো এইটা হলো সের কেবিল উলোহিয়া আল্লাহর এবাদতের ক্ষেত্রে এটা শির্ক ধরেন একজনে একটা জবাই করলো আমরা জানি জবাই করার আবাদত একটা ফসি জবাই করলো সে কার নামে পিস নামে বা অরু দিল এটা কিন্তু শির্ক্লা বিহিল্লা সংক্ষিপ্ত সময়ের মাঝে হলেও মোহার সাক্ষাতের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে শেরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আমিন ও আকৃত ললাহ চালা নাবিনা মহামদ আলা আলহ ও সাবিহী অমতাবে আহম সানিনি লায়মদদিন পসালা মা একুম অরাহমাত লাহ ও বারা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 छः नम्बर तीन हजार एक छहत तुम्हार मेर पैर नीचे